মহান আল্লাহ বলেছেন মঞ্জাল সেই হাসানা। কে বহু গুণে বর্ধিত করে দেবেন মানুষ দুনিয়াতে ঋণ দেয় সুদ খায় মানুষ দুনিয়াতে ঋণ দেয় আল্লাহ তালা ঋণ চাইছেন এবং সেই ঋণের উপরে মুনাফা দেওয়ার তা তোমাদেরকে বহু গুণে বর্ধিত করা হবে সংকীর্ণতা আনেন আর কারোর জন্য প্রশস্ততা আনেন আর তোমরা তার দিকেই প্রত্যাবর্তন করবে ফিরে যাবে সুরাবা কারা দুশো নম্বর আয়ত আল্লাহ অন্য এক বলছেন তা বহুগুণে বর্ধিত করে দেবেন তার জন্য হবে সম্মানজনক পুরস্কার সম্মানজনক বিনিময় সুরাহাদিদ এগারো নম্বর আয়ত আল্লাহ তালা অন্য এক বলছেন إن المصدقين والمصدقات وآقرضوا الله قرداً حسنا يضاف لهم ولهم أجر كريم سورة حديث 8 نمبر جهة صدقاء كوري پروس ابن صدقاء كوري محلا صدقاء كوري پروس ابن صدقاء كوري محلا وآقرضوا الله قرداً حسن. এবং আল্লাহ কে দান করে উত্তম ঋণ যারা উত্তম ঋণ দান করে ইউদা ইউম তাদেরকে তাদের জন্য বর্ধিত করা হবে তাদের জন্য তা বর্ধিত করা হবে জন্য হবে সম্মানজন আল্লাহ তালা বিভিন্ন জায়গায় এই দানকে কারদে হাসানা বলেছেন আমাকে ঋণ দাও আমি তোমাদের ঋণ পরিশোধ করব কিন্তু না যা দেবে তা না বরং বহু গুণে বর্ধিত করে তা তোমাদেরকে ফেরত দেবো আবু হুরার রাজি আল্লাহ বলছেন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম কৃপন ও দানশীল ব্যক্তির উপমা বর্ণনা করে বলেন ওদের উপমা দুটি লোকের মতো যাদের পরিধানে থাকে একটি করে লোহার জুব্বা লোহার জুব্বা দেহে পড়ে আছে তাদের হাত দুটি বুক ও টুটির সাথে জরিভূত ওইভাবে জড়ানো আছে ওই জুব্বার ভিতরে এরপর দানশীল যখনই একটু কিছু দান করে তখনই সেই জুব্বা তার দেহে ঢিলা হয়ে যায়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 আল্লাহ সেই গুণকে আল্লাহ তালা পছন্দ করেন গুণগ্রাহী হন তার মানে গুণের কদর করেন দান ছিল তার গুণের কদর করেন আর তার জন্যই তো শাকুর মানুষ শুকুর গুজার হয় আর আল্লাহ শাকুর মানে গুণকে স্বীকার করেন আল্লাহ তালা হালিম ধৈর্যশীল রসুল্লাহ সাল্লাহ একবার কাব বিনা অজরাকে বলেছেন কাব বিনা উজরা আসলা তু কুরবান আল্লাহ তালার নিকটে নৈকট্য দান করবে কে নামাজ ওয়াস মুজুন্না আর রোজা হচ্ছে ঢাল স্বরূপ কাল কেয়া মতে এই রোজা আপনার জন্য জাহান নামের ঢাল স্বরূপ হবে মানে জাহান নামের ঢাল কাকে বলে ঢাল তলবার জানেন তো এইভাবে ধরলে পরে তলবাড়ির আঘাত থেকে তীরের আঘাত থেকে বাঁচতে পারবেন ছাতার মতো লোহার ছাতা এই হচ্ছে ঢাল রোজা হচ্ছে ঢাল স্বরূপ জাহান নামের আগুন থেকে তোমার জন্য ঢাল হবে এই রোজা আর দুনিয়ার বুকে রোজা পাপ পঙ্কিলতা থেকে ঢাল হবে তুমি রোজা রাখলে পাপ করবে না তাই না রোজার আসল উদ্দেশ্য কী যে তাকুয়া হবে আর তাকুয়া যার হবে সে পাপ করতে পারে না রোজা হচ্ছে ঢালস্বরূপ ওয়াস সদাকা তু তুৎ আহ আর সদাকা দান গোনাহকে মোচন করে ফেলে কামা ইউফিউল মা উন্নার যেমন পানি আগুনকে নিশ্চিন্ন করে ফেলে আগুন নিভিয়ে দেয় তেমনি দান করলে পরে সেই দানের একটা পাওয়ার আছে সেই দান তোমার পাপকে মোচন করে দেবে মুছে দেবে তার মানে বোঝা গেল দান করলে আমাদের গোনাহ ক্ষমা হয় রাসুল্লাহ সাল্লাহ আরো বলেছেন কেয়ামতের দিনে কঠিন রৌদ্র এমন কি বলা হয়েছে যে এক মাইল দূরে সূর্য আসবে বর্ণনাকারী সাহাবী বলছেন যে জানি না সেই মাইল এই মাপ জমিনের মাপ নাকি মিল এই শোরমা লাগানো শোরমাকাঠি তো এত কাছে শোরমাকাঠি তো খুবই কাছে হয়ে যাবে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 কি অবস্থা হতো বুঝতেই পাচ্ছেন এই বডিতে আমাদের যখন প্রখর রৌদ্র তখন যদি আমাদের এই বডি গায়ের কাপড় খুলে দিয়ে দাঁড়ায় থাকতে পারবেন আর কেয়ামতের দিনেতে এমনিতেই ন্যাংটা সেই ন্যাংটা অবস্থায় আপনি যখন কেয়ামতের মাঠে দাঁড়াবেন আর সূর্য এত কাছে আসবে তখন এত জ্বলন এত জ্বালা এত যন্ত্রণা আপনার দেহের মধ্যে আসবে সেটা আপনি অনুমান করতে পারেন বাকি কথা একটু পরে বলছি বিরতির পর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 আল্লাহর আরো নিচে ছায়া পাবে তার মধ্যে এক প্রকার ব্যক্তি সেই যে যার ডান হাত দান করেছিল ছিল আর তার ডান হাত যা দান করেছিল তার বাম হাতেও জানতে পারেনি গোপনে গোপনে দান করেছিল এমন গোপনীয়তা অবলম্বন করেছিল যে ডান হাতের খবর বাম হাতেও জানে না তার মানে খুবই গোপনভাবে আল্লাহর পথে ব্যয় করেছিল এ সেই ব্যক্তি যে ওই দিনে ওই এক মাইল নিচে সূর্য নেমে আসবে আর প্রখর রৌদ্দ্রের দিনে আল্লাহর আরো ছায়া ছায় কোন ছায়া থাকবে না হাদিস প্রত্যেক মানুষ কাল কেয়ামতের দিনে তার সাদাকার ছায় অবস্থান করবে যতক্ষণ না মানুষের মাঝে বিচার শেষ হয়েছে কি সুন্দর ছাতা ছাতার দিয়ে দেন এখন থেকেই কেয়ামতের দিনে প্রখর রৌদ্র সেই দিনে এই এত কঠিন এত প্রখর রদ্রু কি করে সহ্য করব। কারণ সেই দিনকার বডি আমাদের এই দিনকার বডি থাকবে না তাই না এ বডি আর সে বডি আলাদা যারা হাউজে হাউদে পানি পান করবে সে পানির গুণ কি দুধ থেকে সাদা আর বরফ থেকেও বেশি ঠান্ডা আর মধু থেকেও বেশি মিষ্টি এখন যদি দুনিয়াতে দেওয়া হয় খাবেন আপনি খেতে পারবেন বরফ থেকেও যদি বেশি ঠান্ডা হয়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 একবার যদি পান করেন আল্লাহ নবীকে মোহাম্মদ রসুল্লাহ আসালামকে দেওয়া হয়েছে তিনি নিজের হাতে আমাদেরকে পানি পান করাবেন তবে কোন বিদ্যাতি সেই পানি পান করতে পারবে না সেই পানি পানি পান করবে এমন পানীয় যে সেই দিনকার বডির জন্য উপযুক্ত বর্তমান বিশ্বে আমাদের পৃথিবীতে বসবাসকালে সেই পানি যদি আপনাকে দেওয়া হয় আপনি পান করতে পারবেন না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 সেই জাহান নামের আগুনে দেহ পুড়বে যখনই চামড়া পুড়ে যাবে আর চামড়ার বিনিময়ে নতুন চামড়া গজানো হবে যাতে করে শাস্তি ভোগ করতে থাকে স্থায়ী ভাবে আজাব স্থায়ী শাস্তি ভোগ করতে থাকে সুতরাং সেদিনকার বডি হবে আলাদা আর বডি সেই বডি নষ্ট হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে না আর জাহানা মেহাওয়ালা বাঁচবে না মরবে আল্লাহ আমাদের দেহ আমাদের বডি তৈরি হবে চামড়া অটোমেটিক তৈরি হবে পূর্বে আবার ভালো হয়ে যাবে পূর্বে আবার গজাবে চামড়া কেন আজাব ভোগ করানোর জন্য কেয়ামতে যদি রোদ্দু থেকে বাঁচতে চান ছাতা তৈরি করুন কিসের ছাতা সাদাকার ছাতা তাহলে সেই ছাতার নিচে আপনি রোদ্দূর থেকে বাঁচতে পারবেন রোদ থেকে বাঁচতে পারবেন যে কেয়ামতের ভয়ানক রোদ এ হাদিস শ্রবণ করে আবু মার্শাদ কোনোদিন ভুলেও কিছু না কিছু সাদকা করতে ছাড়তেন না যখন হাদিস শুনলেন যে ছাতা তৈরি করো কাল কেয়ামতের মাঠে ছাতা হবে এই সাদকা তখন আবু মারসাদ সাহাবি হাদিস শোনার পরে দিন সাদকা করতেন কিছু না কিছু সাদকা করতেন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 দানের জন্য উদ্বুদ্ধ করছেন তোমরা তোমরা দান করো দান করো সাদকা করো আমি তোমাদেরকে অধিকাংশ জাহান নাম দেখেছি তোমরা জাহান নামে পুরুষদের তুলনায় বেশি গেছো কারণ তোমরা কি করো তোমাদের নামাজ রোজা কম তোমাদের দিন কম আর তোমরা স্বামীর নেম খারামি করো স্বামীর না করো স্বামীর কাছে খাও পাও আর না করো মেয়ে লোকের এমনি স্বভাব হাজার দিলেও যায় না অভাব এটা স্বামীর কাছ থেকে তাদের অন্তরে এই রকমই আছে না ফরমানি করো স্বামীর স্বামীর কথা শুনো না স্বামীর কথা অনুযায়ী চলো না এই জন্য তোমরা বেশি জাহান্নামবাসী মহিলারা কানের দুল আর নিজেদের অলঙ্কার খুলে দিতে লেগেছিল যে মহিলারা নিজেদের অলঙ্কার দিচ্ছি আপনার কাছে পাঠালাম আমি শুধুমাত্র একটি অ্যানুসালিন ইনজেকশনের মালিক আমি আপনাকে দিয়ে পাঠালাম যদি আমার কোনো মুসলমান ভাই বোনের কাজে লাগে তো লাগিয়ে দেবেন দেখলেন দান করা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 গরমকে দূর করে দেয়াতে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 কি করে খাবে একট ব্যাখ্যা দেওয়া জন্য ভালো হতো যখন দেখবে যে আমার रोजगार होरारेट चल्ना ना तक देखिए दोटो फोला एक पथ है भिक्षा करो और द्वित पथ ना बीड़ी बांध जदि बोलें बीड़ी बाधा हाराम भिक्षा करा हराम और को पथ आर् पथ नहीं आल्ला तला जमिने पथ नहीं बहु पथ आहु हालाल पथ आदिओ तसा कम है তবু আপনার পেট চলবে আপনি যথা সম্ভব চেষ্টা করবেন যে আমি কোনোভাবে হারামে যাব না তুলনামূলকভাবে ভিক্ষা করা আর খারাপ কাজ করা খারাপ কাজ আপনি না তাতে ভিক্ষা করতে হলে আপনি করুন ভিক্ষা করা হারাম হলে কোনো নোংরা কাজ খারাপ কাজ হারাম ব্যবসা থেকে ভালো সুতরাং এই দুটো পথই না আরও পথ খোলা আছে আপনার আপনি যদি চেষ্টা করেন অমাইয়াক্লা আল্লাহ মখ রাজা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 দেখি বি কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে এসে মাদ্রাসা চালায় ওই মাদ্রাসায় আমাদের পড়াশোনা যায় না যায় যে মাদ্রাসা হারামের উপরে চলছে যদি মনে করেন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 তো যেখানে মিশ্রিত মাল সংমিশ্রিত মাল হালার হারামে মিশ্রিত মাল আছে তাদের দাওয়াত খাওয়া যায় তাদের কাছে উপকার নেওয়া যায় যখন খাঁটিভাবে জানবো যে হারাম ছাড়া আর কোনো উপার্জন নেই তখন আমরা আমরাভাবে জানবো যত কিছু আছে সব হারাম অত একটুকু খেলেও সেটা আমি হারাম খাব তখন আমি সেখানে পড়তে যাব না পড়াশোনা করবো না বা সেখান থেকে কিছু খাব না এই হবে তাকোয়া এই হবে মুসলিমদের করণীয় কর্তব্য আল্লাহ তালা আমাদেরকে তো ফিক দেন